اغفى تعالى الحسن البقات فالورد تضوع واتنقى حس يا رب لنا الخلقى الطاهر هفا الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الامين وعلى اله واصحابه اجمعين اما بعد আমরা ধারাবাহিকভাবে মুমিনের উত্তম বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করছিলাম আমাদের আজকের আলোচ্য বিষয় হল ও আদা বা প্রতিশ্রুতি পূর্ণ করা আমান করাও মুমিনের অপরিহার্য একটি বৈশিষ্ট্য কেননা ওয়াদা ভঙ্গ করা বা প্রতিশ্রুতি পূরণ না করা মুনাফিকের একটি স্বভাব হাদির শরীফে মুনাফিকের যেসব আলামত উল্লেখ হয়েছে তন্মধ্যে একটি আলামত হচ্ছে ও ইদা ওয়া আদা আহ লাফা আর যখন সে ওয়াদা করে ভঙ্গ করে সোহাই হাইনের অপর বর্ণনা এসেছে আর যখন সে প্রতিশ্রুতি দেয় বিশ্বাসঘাতকতা করে সুতরাং পূরণের জন্য আদেশ করেছেন তিনি বলেছেন তোমরা প্রতিশ্রুতি সমূহ পূর্ণ করো যে সম্পর্কে রাহ আলসাল বলেছেন আর যার প্রতিশ্রুতি পূরণ বা বিশ্বস্ততা নেই তার কোনো দিন নেই মুসনাদ আহমদ ও ইবনে হিব্বান এসেছে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 যদি কর্জা হাসানা দেয়া নেওয়ার আমল চালু থাকত তাহলে সমাজে এত সুদী ব্যাংক ও সমিতি গজিয়ে উঠত না মূলত এসব সুদী ব্যাংক ও সমিতিগুলো মূল কারণ গজিয়েল ব্যাপকভাবে মানুষের মাঝে করজে হাসানা দেয়া আমল বন্ধ হয়ে যাওয়া আর এই কর্জে হাসানা দেয়া আমল বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ হল পরস্পরের লেনদেনে ওয়াদা ঠিক না থাকা প্রিয় মুসলিম ভাই বোনেরা বাস্তবতায় এমনই হয় যখনই আমরা কোন নেক আমল ছেড়ে দেই তখনই এর বিপরীত গুনার ব্যাপক বিস্তার ঘটে বর্তমানে কথা না বললেই নয় জুড়ে যাদের ছত্র ছায় অন্যায় অবিচার জুলুম লুটুতারাজ সহ সব ধরনের অপরাধ ঘটে চলছে সেই লোকগুলোর হরেক মিথ্যা প্রতিশ্রুতির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে যারা নির্বাচনের আগে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 আল্লাহ তাদের মিথ্যা প্রতিশ্রুতি আর শোষণ নিপীড়নের হাত থেকে জনগণকে হেফাজত করুন আসুন পরস্পরের মাঝে পূর্ণ করি লেনদেনে বিশ্বস্তার পরিচয় দেই এবং আমাদের মহান রবের সাথে আমাদের কৃত অঙ্গীকার সমূহ পূরণে সচেষ্ট হই আল্লাহ সব তালা আমাদেরকে সব ধরনের প্রতিশ্রুতি পূরণে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন